आज 28 मार्च सन उन्नीस पचासी हम बंगला रंगमंच के एक वयोवृद्ध व्यक्तित्व विद्वान और बंगला रंगमंच के साथ दीर्घकाल तक जुड़े हुए व्यक्ति श्री हरिंद्रनाथ दत्त के साथ बातचीत रिकॉर्ड कर रहे हैं हरिंदा हमारा खूब खुशी जे आज के আপনার আপনি আমাদের টাইম দিতে রাজি হলেন আপনি তো আমি যেটা দেবনারায়ণবাবুর কাছ থেকে শুনেছি সারা জীবন আপনার এই থিয়েটার নিয়ে বাংলা থিয়েটার নিয়ে কেটেছে আপনার অনেক অভিজ্ঞতা আছে নাট্যসোধ সংস্থানে আমরা যে রেকর্ডিংয়ের কাজটা করছি ডকুমেন্টেশনের কাজটা করছি সেটাতে আপনার মতন লোকের অভিজ্ঞতা রেকর্ড থাকা খুবই দরকারি তা এইটাতে আমি দু তিনটা জিনিস স্পেশালি আপনার কাছ থেকে জানতে চাইব সর্বপ্রথম আপনার নিজের সম্পর্কে আপনার জন্ম কোথায় কবে হলো কি করে আপনি থিয়েটারের সঙ্গে যুক্ত হলেন কি কীভাবে আপনি যুক্ত ছিলেন আছেন এখনো। তারপর আপনি তো এতই দীর্ঘকালে প্রচুর নাটক দেখেছেন প্রচুর থিয়েটারের লোকের সঙ্গে মেলামেশা করেছেন তাদের সম্পর্কে শিচের বাবু আছেন বাবু আছেন তারপর অন্য অনেকেরাও আছেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আছেন নরেশ মেতের আছেন তাদের সম্পর্কে একটু কিছু বলুন আর তারপর তো অনেক বাংলা ভাষায় তো অনেক থিয়েটারের ম্যাগজিনগুলো বেরিয়েছে তার সম্পর্কে যদি কিছু জানান কিছু ইনফরমেশন আর তারপরে যদি ওইগুলো পাওয়া যায় কিংবা যদি জেরক্স করতে পারি তাহলে করে ওইগুলো রেকর্ডে রাখবো তো সবচেয়ে আগে আপনি আপনার সম্পর্কে একটু বলুন আমার বাবা ছিলেন তখনকার দিনে একজন দেশপ্রসিদ্ধ নেতা ছিল এবং তিনি অনেক দার্শনিক বই রচনা করেছিল আমার বাবার আমার জন্মের পূর্বে আঠারোশো সাতানব্বই সালে তিনি ক্লাসিক থিয়েটার প্রতিষ্ঠা করেন দশ বছর ধরে চলে ছিল আচ্ছা অমরেন্দ্রনাথ দত্ত তো আপনার কাকা ছিল হ্যাঁ আচ্ছা আর এই ক্লাসিক থিয়েটার কোথায় ছিল ক্লাসিক থিয়েটার ছিল এখন আপনার না সেই সমস্ত আর চিত্তরঞ্জন এখন যত অ্যাভিনিউ তার মোড়ের উত্তর দিকে আচ্ছা এটা কোন স্থানের কথা হবে মোটামুটি একটু বলতে পারেন কোনটা মানে উনিশ পাঁচ পর্যন্ত এবং তারপরে তার ক্লাসিক থিয়েটার উঠে যাবার প্রধান কারণ হলো যে তার শরীর বিভিন্ন জায়গায় ঘুরে এসে উনিশশো সাত সাল উনিশশো চার সালে আমার জন্ম এই আপনার জন্ম কলকাতায় আমার এই হাতি বাগানে আমাদের যেখানে সমবায়িকা হয়েছে ওইখানে আমাদের বাড়ি ছিল এবং গোড়ায় গোড়ায় ওর সঙ্গে চাকর কোলে করে থিয়েটারে নিয়ে যেত তারপরে বড় হতে লাগলো এবংেরা তারা সকলে বেড়াতে যেত এবং এসে ওই থিয়েটারে নামত সুতরাং সেই জন্যে থিয়েটারের সঙ্গে একদম পৃষ্ঠে জড়িত ছিলেন তা হলেও নিজের গড়ার সম্প্রদায় চালাতে লাগলেন এবং গোড়াতে হলেন অমৃতলাল বসু জান নামাত্রা কিন্তু মল্লিক থিয়েটার নিলেন তিনি চালাতেন না পেরে অপরেশ মুগুট থেকে থিয়েটারের ম্যানেজার করে আনলেন সেই সঙ্গে তারা সুন্দরীয় তারপর অপরেশ বাবু থিয়েটার সঙ্গে বন্ধস্ত করে থিয়ে আমি এই যে বলছি যতদিন পর্যন্ত অপরেশ বাটার ছিল তারপরে অপরেশ পাব্য যখন এলেন তার সঙ্গে আমার গোড়ায় ঘনিষ্ঠতা ছিল না কিন্তু তিনি আমার সঙ্গে ঘনিষ্ঠতা করলেন সেই সময় একশোলিশে অথবা লোক পাঠিয়ে বয়স খুবই কম মাত্র ষোলো বছর হবে সেই তো সেই সময় থেকে উনিশ এবং তারপরে যখন এখানে শিশির কুমার প্রথম এই করলেন অভিনয় করলেন সে সম্বন্ধে আমি একটা কুমারের সম্বন্ধে বই বেরিয়ে আমি তারপরে চালালেন কিন্তু তারপরে শিশির কুমারও চালাতে পারলেন সে উঠে গেল এবং তখন তার কিছুদিন পরে সলিল কুমার মিত্র তার সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠতা ছিল এবং তিনি উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত সংযোগ আরে বা এটা তো অদ্ভুত মানে বছর ধরে এখন কৃষ্ণকান্তের বিল দিয়ে ওপিং করেছিলেন যখন তখন আমায় নিমন্ত্রণ করেছিলেন আমি দেখেছিল সুতরাং আজকালকার দিনে নিজেও অথু হয়ে গেছি চোখের দৃষ্টি কমে গেছে সব আগেকার দিনের তুলনায় আমার চোখে বর্তমান অভিনয় খুব মনোমত্রুত হয় না সেই খুব চেষ্টা আপনি আগে দিনের থিয়েটারের কিছু কথাটা অভিনয়ের কথাটা বলুন আপনি তো সব তার দেখি ছিল সে রিজি আর অভিনয় সম্বন্ধে আমার লেখাও আছে কিন্তু সে অভিনয় বর্ণনা করবার নয় দেখবার মত কি বা দেখেছেন তারা বুঝতেও পারতেন না আমার মনে আছে যে তারপরে প্রৌঢ় তারা শিশির কুমার ভাগ্যের সঙ্গে শিশু কুমার নিয়েছিলেন সেই প্রৌঢ় তারা সেটি দেখেছি এবং যে জায়গায় আমার মনে হয়েছে যে তারার কঙ্কাল অভিনয় করছে সেই জায়গায় পেয়েছিল তারা শেষ পর্যন্ত ম্যাগজিনের অভিনয় করতে করতে খানিকটা করবার পর তারা হাজ্য করে বললে সত্যি এই বয়সে আর আমি উনি কি বললেন দর্শকদের স্টেজে দর্শকদের হাত যোগ করেন আরে বাবা দর্শকদের তার বহু অভিনয় আমি দেখেছি কিন্তু তার উত্তর হয় সেইরকম এই তারা সুন্দরী কথা বললিবাবুর দেবন্দ্রনাথ বসু তিনি চৌধুরী লেনে থাকতেন আমার সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা ছিল তার বাড়িতে না গেলে সপ্তাহে অন্তত একদিন তিনি আমায় জোর করে না কেমন আছো কথা খানিক্ষণ পরে বললেন যে হরি দেবলা দেবী দেখেছ ব্যবস্থা করবেন সেই দিন যাব তারপরের দিন যেদিন কেটা ছিল প্রোগ্রামতে গেল তিনি দিলেন সেইটা করে দেখিয়ে তিনি নিজের সই করে নিজের হাতে লিখে দিলেন দানিবাবু ছাড়া আর নাম করার মতন ছিলেন আশ্চর্যময় মত ভূমিকা আচ্ছা চুনিলাল দেব আলাউদ্দিনের ভূমিকা করতেন আচ্ছা হিরিলা করত পারফেক্ট করেছিল শেষ হয়ে গেল আমি গ্রিন রুমে এলাম তখন দানি বাবু পেন্ট তুলছেন সে নাটক আমি দেখিনি কারণ সে নাটক ব্যান্ড ছিল সুতরাং আমার দেখবার কোন সুযোগ হয়নি কিন্তু তার উৎকৃষ্টতর অভিনয় করে থাকতে পারেন আমার কল্পনায় বা এইরকম অভিনয় করেছি এই কোনই কত বই নাম কত কত বই এর কত কতা বলুন যেগুলো মনে আছে তো অনেক ধরুন অমদ ধর আর জি শাইলক কুরিরক কে সাইন অফ দি ক্রাস ফ্যামার কাছ লোকেরা আমার নিজের মনে হয়েছে না অমরেন্দ্রনাথ এবং এতেলক এর পাঠ না। নাটকের নয় এর শিশির কুমার কথা বলছেন শিশির কুমার হয়েছিল তাতে আমি দেখেছিলাম কিন্তু তার কলেন করলেন ওখানেও নাতে যে পুরোনো সম্প্রদায় ছিল স্টার থিয়েটারে তাদেরই প্রায় সকলে এই বেঙ্গলি থিয়েটার কোম্পানিতে যোগ ছিল এবং অভিনয় করত সুতরাং প্রথম রাত্রি আমাকে তারা যেতে বললে আমি গেছিল মন এবং যেটা ছিল শিশির কুমারের দর্শকরা উন্মুখ হয়েছে কিন্তু খুব ভালো করেছিলেন সন্দেহ নেই তাহলেও আমি নিজে বলবো যে শিশির কুমারের ধরে অভিনয় হতো একটা একটা জীবানন্দে সংলাপ চলে তাহলে সেটা দর্শক নেবে সোড়শের ভূমিকায় কে ছিলেন চারুশিলা আচ্ছা এবং শিশির কুমারের চারুশিলা ষোল্ক একদম প্রত্যেক কথা গোগ্রাসে গিয়েছে এই ছিল অভিনয় আমি শিশুর কুমারে তারপরে অনেক এবং আমার নিজের মতে জীবানন্দ আলমগীর এবং নাদির এর তুলনা না আপনি ব্যক্তিগত ভাবে তার সঙ্গে সম্পর্কে এসেছিলেন সান্নিধ্যে বলে রবি বোস করেছিল তাতে নিয়ে শিশু আমার কথা বলেছেন আচ্ছা আচ্ছা তা আপনি বলুন না কিছু কোন ঘটনা করবেন এবং একটা কথা হয়তো শিশু কথা সমালোচনা করতে হয় যেগুলো আমি না. তিনি নিজের লোকেদের কাছ থেকে টাকা নিয়ে আর কখনো তিনি অপভাস করতে চেষ্টা করতেন না ফলেতে অত্যন্ত পপুলার হলেও তিনি একটা লোকের কাছে একদম আনপপুলার পানি টাকা সেই জন্য তাকে ছেড়ে দিতে বিশ্বরূপা শ্রীলঙ্কন বলে চালাচ্ছিলেন সে সময়ও এসে তার নামে লিখে দিয়ে ছেড়ে দিতে তিনি যে নাট্য জগতে একটা যুগ পরিবর্তন করেছিলেন এ নিয়ে তো দিমত থাকবার কোন কারণ নেই আমার প্রতি আছে কুমার যেভাবে যে পরিবর্তন এবং উন্নতি করেছিলেন সেটা দর্শনীয় এবং সেটা সকলের শ্রদ্ধা কিরকম ভাবে উনি পরিবর্তনটা করেছিলেন কি পরিবর্তনটা প্রধানত উনিশশো উনশাল থিয়েটার করবার রীতি ছিল একটা তার ভেতর সুর থাকে এখনকার দিনের যদি আপনারা যাত্রা থাকে তা আমি বলছি না কিন্তু যেখানে এইরকম সুবিধা অভিনয় করবার স্কোপ আছে যেমন বংশিমের বইত । যে সমস্ত সম্পূর্ণ বদল করল তারপরে এই যে সুর সুরে লাটা শিশির যুগ থেকে সম্পূর্ণ বদলে গেল এবং এখনকার দিনে ছোট্ট মডেল স্টেজের উপর দেখাচ্ছে সামনে যাচ্ছে আগেকার দিনে যে সমস্ত সিনসিনারি ছিল তা আরো বাস্তবায়িত করতে শিশু কোমার পুরো তার মৃত্যু পর্যন্ত সেই ধারা অভিনয় চলে আসছে তার মৃত্যুর পরও শিশির কুমার আসার আগে পর্যন্ত সেই ধারায় চলছে তারপরে রাজসিংহে সেই আলমগীর নাটকে একদম যত খালি পাড়ে যা জনকের সঙ্গে সে